সসালাম রহমতুল্লাহি আবার এখানে প্রশ্ন এসেছে যে এক অক্টের নামাজ কাজা আছে আগে না কাজা নামাজ আদায় করবেন আগে তার অবশ্যই নামাজ আদায় করতে হবে কারণ খন্দকে যুদ্ধ সময় যখন খন্দ খোলা হচ্ছিল তখন মহানবী মহম্মদ রসুল্লাহ ইমাম সাহাবেগণ নামাজ আদায় করতে নি যখন রাতের বেলা তারা নামাজ আদায় করতে গেল একবারের জন্য প্রথমে করা হলো কাম অতপর আহ আসরের নামাজ আদায় করা হলো অতপর মগরিবের নামাজ আদায় করা হলো এটা বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে তো এইভাবেই নামাজ আদায় করতে হবে এখন আপনি হয়তো জানেন না এই নিয়ম আদায় করে ফেলেছেন যে ওয়াক্ত পেয়েছেন আর কাজাটা পরে আদায় করেছেন যদি জানা না থাকে তাহলে অবশ্যই হয়ে যাবে এখন জানার পরে আপনাকে কি করতে হবে নামাজটা ধরুন আপনার মাগরীবের নামাজের ওয়াক হয়ে গিয়েছে আর আসলের নামাজ আপনার ছুটে গিয়েছে আর আপনি এমন সময় মগরীবের নামাজটা আদায় করতে যাচ্ছেন যখন মগরীবের নামাজের ও শেষ হয়ে যাবার মুখোমুখি হয়ে গেছে তখন আপনাকে মগরীবের নামাজ আগে আদায় করতে হবে কারণ আর একটি ওয়াক আপনার কাজা হয়ে যাবে বুঝা আসছে কি যদি আগের ওক্তের নামাজ কাজা হয়ে থাকে আর পরের ওক্ত চলে যাচ্ছে তখন পরের ওকে আগে পড়তে হবে তারপরে কাজা পড়বেন আর যদি পরের ওক্ত নামাজ আদায় করার জন্য যথেষ্ট সময় থাকে তখন আগের ওক্তের যে কাজা আছে সেটাকে আগে আদায় করতে হবে তারপরে পরের ও নামাজ আদায় করতে হবে